যারা শ্রোতা আছেন তাদেরকে আমরা প্রথমে দুঃখ প্রকাশ করি তাদের কাছে কারণ আমরা আসলে বেশ অনেকদিন ধরে নতুন কোন পর্ব করিনি এর পিছনে কিছু কারণ ছিল তো যাই হোক আমরা চেষ্টা করবো এখন থেকে আবার নিয়মিত আসার জন্য তো আজকে আমাদের আহ অতিথি আমাদের শায়খ মুফতি কথাবার্তা হবে মনে হয় এখন বাংলাদেশ বাংলাদেশ মুসলিম ইসলাম আসলে আহ আমরা এখন ঠিক কোন অবস্থায় আছি বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে সেটা তো এক জনসচেতন নাগরিক হিসেবে আমাদের আপনাদের সকলের কাছে বক্তব্য এবং মতামত বা অবস্থানটা হলো বাংলাদেশের ইসলামের বা ইসলাম পন্থার তার পদ্ধতি কর্মপন্থা কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে নির্বাচনমুখী ইয়ের সাথে সম্পৃক্ত না করে নির্বাচনের সাথে সূত্রিবদ্ধ না করে ইসলামকে রাজনীতি প্রচলিত রাজনীতির মেরুকরণ থেকে বাইরে রেখে ফাংশন করা উচিত অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো একটা কাঠামোর মধ্যে সমস্যা বিরাজমান এবং রাজনৈতিক যে পরিবর্তনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেগুলো একটা বাহ্যিক রূপমাত্র ধরুন গত নির্বাচনে যদি আওয়ামী লীগ পরাজিত হতো তার মাধ্যমে কিন্তু দেশের খুব মৌলিক একটা গুণগত পরিবর্তন অথবা ইসলাম সভ্যতার পক্ষে একটা বাংলাদেশের পরিস্থিতিকে গতানুতিক রাজনৈতিক সাথে সূত্রবদ্ধ না করে ইসলামী চিন্তা চেতনা তাহাজিব এবং ইসলামের সুদূর প্রসারে যে বৈপ্লবিক যে আবেদন ইসলামের যে নবী মান হাজের যে শিক্ষা ওই অ্যাঙ্গেল থেকে আমাদের চিন্তা করা উচিত এটা আমার প্রথম কথা কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি করে তারা মনে করেন আহ নির্বাচনে জিতলে ইসলামের বিজয় নির্বাচনে হেরে গেলে ইসলামের পরাজয় আমি বিষয়টাকে মনে করি না কারণ এখানে সমস্যা আর অনেক গভীর আর দ্বিতীয় কথা হলো যারা এদেশের রাজনীতি করেন এদেশের সাধারণ নাগরিক ইসলামের বিষয়টি বাদ দিয়ে যদি আমরা দেশীয় বাস্তবতায় কথা বলি তাহলে আজকে এই দেশটি পরিপূর্ণভাবে আধিপত্যবাদী ধর্ষণের শিকার এক লেখক বই লিখেছিলেন যে রেপ অব বাংলাদেশ বাংলাদেশকে এটা পাকিস্তান বাংলাদেশের যে যুদ্ধকে কেন্দ্র করে বা স্বাধীনতা কেন্দ্র করে কিন্তু আমি তো মনে করি যারা মুক্তিযুদ্ধের চেতনা যারা ব্যবসা করে তারা আধিপত্যবাদ প্রশ্নে জুলুম নির্যাতন প্রশ্নে একাত্তর আসে বাংলাদেশ কিন্তু এবং আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি দ্বারা ধর্ষিত হয়েছে বিপর্যস্ত হয়েছে বিশেষ করে বিগত নির্বাচন নিয়ে আমি গবেষণা করে দেখেছি সেখানে কালীন সময়ে বিগত এক দশক আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে পেয়েছি এবং শেষ এসে আমরা একটা চাইনা একটা আধিপত্যবাদ আমরা দেখতে পাচ্ছি তো এই আধিপত্যবাদ আমাদের সংস্কৃতি রাজনীতি এবং অর্থনীতি আমাদের পুরো রাষ্ট্র কাঠামোকে এবং সমাজ কাঠামো আমাদের কূটনীতিক কাঠামোকে সমিত করছে তো বাংলাদেশের যেটা স্বাধীনতা যেটা মনে হয় আসলে স্বাধীনতা কিন্তু এখন বাংলাদেশে নেই এটা কোন রাজনৈতিক বক্তব্য এটা আসলে এটাই বাস্তবতা তো এই বিষয়টা যারা রাজনীতি করেন গণমান রাজনীতি যারা করেন তাদেরও ভাবা উচিত এই যে রাজনৈতিক ক্ষমতা ধন্যদের এই ইস্যুকে কেন্দ্র করে কিভাবে দেশটা আজকে আধিপত্যবাদের শিকার হয়ে গেছে এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে উন্নয়নের সকল সমল সমস্ত প্রকল্পগুলো গুলো বড় সকল প্রকল্পগুলো গুলো চায়না নিয়ন্ত্রণ করছে এখানে প্রান্তিক জনগোষ্ঠীর ইন্ডিভিজুয়ালি পার্শ্ব ব্যক্তিগত ভাবে মানুষের কিন্তু কোনো উন্নয়ন নেই একটা রাষ্ট্রের সাথে আমি আগে আমার এক বলেছিলাম আসলে রাষ্ট্রগুলো হচ্ছে একটা ক্লাব এবং সমস্যা আসলে আর একটু গভীরে আমি কিছুদিন পরে ফ্রান্স এবং ঐতিহাসিক চুক্তি ছিল গোপন চুক্তি হয়েছিল উনিশশো ষোলো সালে সেটা যে গোপন চুক্তি বক্তব্য নয় এটা একদম জি জি জি জি এটা একদম আন্তর্জাতিক রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় হিসেবে ষড়যন্ত্রের চুক্তি হিসেবে আসছে এবং আমাদের ভুয়া কন্টেন্ট আমাদের সামনে তুলে ধরা হয় স্বাধীনতার নামে সার্বভৌতার নামে টোটালি আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের গোড়াতে যাওয়ার চেষ্টা করি এবং কয়েক শত বছর সামনে রেখে যদি আমরা আমাদের প্রচলিত দেশের দেশের কাঠামোকে আমরা বিচার করি অবশ্যই আমরা দেখতে পাবো সাম্রাজ্যবাদের গর্ব থেকে সাম্রাজ্যবাদের জড়াই থেকে কিন্তু জন্ম সুতরাং রাষ্ট্রের কাঠামো তার অর্থনীতি তার শিক্ষা তার সংস্কৃতি করে নিজস্ব সুখেত তারা নিজের রিমেকিং বা রিকনস্ট্রাকশন তারা করতে নাই তারা টোটালি একটা সাম্রাজ্যবাদী কাঠামোর বিদ্যুৎ থেকে তাদের পুরো জন্ম হয়েছে সেটা চায় পাকিস্তান রাষ্ট্র হোক চাই সেটা সৌদি রাষ্ট্র হোক চায় সেটা মিশর রাষ্ট্র হোক বা টার্কি রাষ্ট্র হোক বা বাংলাদেশ রাষ্ট্র সব মুসলিম বিশ্বগুলো অবস্থা আধিপত্যবাদের মূল্যায়ন করা উচিত আমরা প্রচন্ড যেভাবে ইসলাম পন্থীরা সেটা কাউন্টার করার কিছু করা দরকার ছিল তারা তো করে নাই আহ এবং দেশপ্রেমে যারা নিজের দাবি করে জাতীয় শক্তি আহ এবং তারা মুক্তিযুদ্ধের চারাও কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিষয়টিকে তারা সামনে আনিয়ে দানি এখন যেটা পাচ্ছি দ্বিতীয় যেটা যুক্ত হয়েছে আধিপত্য যেটা বিভিন্ন আন্তর্জাতিক নিউজ পোর্টাল থেকে আমরা বুঝতে পারছি বা মার্কিন সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গের দিয়ে থেকে সামনে আমরা আমরা আশঙ্কা করছি যে আমেরিকা কিভাবে এখানে ইন্টারফিয়ার করে কিভাবে হস্তক্ষেপ এ আমেরিকা কিভাবে এখানে ফাংশন করে তো এইভাবে একটা আধিপত্যবাদী আঞ্চলিক আহ ভারত চাইনার আঞ্চলিক আধিপত্যবাদ এবং আমেরিকার আন্তর্জাতিক আধিপত্যবাদ এই যে আধিপত্যবাদীবাদী গোষ্ঠীগুলোর একটা আমেরিকা রাশিয়া এদের একটা ইন্টারেস্ট আছে তাই না যে একটা যদি আমেরিকা রিসেন্টলি ওখান থেকে সরে গেছে বা প্রত্যেকটা জায়গায় যখন একটা যুদ্ধ লাগে তখন দেখা যায় যে যারা পড়াশক্তি তারা নিজেদের একটা স্বার্থ নিয়ে সেখানে আহ করে তাই না আহ বাংলাদেশের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় একটা কনফ্লিক তৈরি হতে পারে সোফার এখনো আহ মানে খুব আমরা খুব শক্তিগুলোর মধ্যে খুব বিরোধ দেখি না কারণ অর্থে বলছি যে মনে করেন আপনার এখানে ইন্ডিয়ার প্রভাব সবচেয়ে বেশি এটা ভেরি ক্লিয়ার কিন্তু এটা নিয়ে আমেরিকা খুব বেশি এখনো আসলে অসন্তোষ প্রকাশ করা আমরা উদ্বেগ প্রকাশ করছি তারা দেখায় নাই বিশেষ করে সেক্ষেত্রে নাকি তারা মোটামুটি তার বরং তারা এখানে একটা একটা খেলা খেলতে চায় হয়তো যে জি জি আপনার কাছে কোনটা মনে হয় আসলে স্বার্থের বিষয়টি এমন স্বার্থের বিষয়টি খুব একটি বিষয় অনেক সময় স্বার্থের প্রশ্নে তৈরি হয় এবং তার নজির কিন্তু অতি আমাদের কূটনৈতিক ইতিহাসে কিন্তু আমরা পাই এবং ভারত যেটা বাংলাদেশের রাজনীতিতে যেটা প্র্যাকটিস করেছিল সেখানে তারা একটা জিরো টলারেন্স নিতে তারা গ্রহণ করেছে আমরা বুঝতে পারছি তারা অন্যান্য দেশে যেই তাদের যে পলিসি অ্যাপ্লাই করছে সেখানে তারা ইসলামের সাথে তারা একটা আংশিক একটা বোঝাপড়ায় তারা গিয়ে ইসলামকে তার বিভক্ত করে ট্রেডিশনাল ইসলাম এবং রেডিক্যাল ইসলামকে সে করে তারা একটা মডার্ন ইসলামকে সামনে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু ওই জায়গা থেকে আমেরিকা মনে করছে যে ভারতের ইসলাম বিরোধী একটা মেচুরিটি আসে নেই পরিপক্ক আসেনি আমেরিকা মনে করছে তার পরিকল্পনা হয়তো আর পরিপক্ক হবে এক দ্বিতীয়ত ভারত কিন্তু চাইনাকে কাউন্টার করতে পারেনি আমেরিকা মনে মনে করে যে আমেরিকা সরাসরি করলে ভারতকে স্বাভাবিক তো একেবারেই যে একদম শত শতভাগ গুজা পাঠা তাদের হবে সেটা না তো এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় চাইনার যে যে তাদের যে উত্থান চাইনার এটা আমাদেরকে ভাবিয়ে তুলছে কারণ আঞ্চলিক যে এবং জিনিসিয়ান তারপর এদিকে বাস্তবতা মানে গ্রাউন্ড রিয়ালিটি হিসেবে বাস্তবতার মাপকাঠিতে আমরা কাকে আপাতত আমরা আমাদের আধিপত্যবাদী শক্তির মধ্যে কন্টাকে আমরা জন্য প্রধান চ্যালেঞ্জ হিসাবে আমরা এই বিষয়টা নির্ভর করা খুবই আমাদের জন্য সেটা ইসলাম পন্থা দৃষ্টি হয়ে গেছে মধ্যে কনশক্তিটাকে আমরা আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমরা মনে করছি এবং ক্ষতিকারক মনে করছি এবার একটু আমরা আসলে সব শক্তি হিসাবে আমরা একসাথে কিন্তু মোকাবিলা করতে পারবো না আমরা আমি মনে করি এই আমাদেরকে আগে ক্রাইসিসের মধ্যে যারা একটু আগ্রাসীদের তাদের বিষয়টা নেওয়া উচিত এবং তো যদিও এখানে বুদ্ধিজীবী মহল আছে সুশীল একটা সিভিল সোসাইটি আছে কিন্তু ভারতীয়দের আগ্রাসনটা বাংলা সাহিত্য সংস্কৃতির বদলতে সেটা একটু সহজ তাদেরকে ইন্টারফিয়ার করাটা এই জন্য ভারতকে আমি মনে করি আমাদের আধিপত্যবাদী আগ্রাসার মধ্যে ভারতকে আমি এক নম্বর রাখতে চাই এরপরে চাইনা এবং আমেরিকার বিষয়গুলো আমাদেরকে উচিত মোটামুটি আমি আমার মূল বার্তা হলো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা যখন চিন্তা করব অবশ্যই আমাদেরকে বাংলা আভ্যন্তরীণ রাজনীতি ব্যাপারে বুঝতে হবে যে এই দেশের রাজনীতি নিজস্ব কোনো সুখিয়তা এখন নেই এদেশের কোনো কিছু করতে আমাকে অবশ্যই এই রাষ্ট্রের সাথে তার আধিপত্যবাদী যে যোগসূত্রগুলো রয়েছে ওই জায়গাগুলো আমাকে ক্লিয়ার করতে হবে আচ্ছা আচ্ছা একটা বিষয় মনে করেন এবং বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা ধরি সাধারণত ভারত ঘেষা আর বিএনপি জামাত ইসলামী বা অন্যান্য অনেকগুলো দল যাদেরকে আমরা কাইন্ড অফ অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট নিয়ে কাজ করে বা এই ধরনের একটা চেতনাদের মধ্যে আছে সবসময় দেখি আপনি তো দেখেছেন যাচ্ছে এবং তারা কাইন্ড অফ ইন্ডিয়া করতে চাচ্ছে এবং রিসেন্টলি আপনি যদি দেখেন যে মহাসচিব মির্জা ফখরুল আলমগীর উনি উনি বেশ খোলাখুলি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে ওনার যে সম্পর্ক বা এটা উনি দেখা একদমই কোনো ধরনের চেষ্টা গোপন করার চেষ্টা করেনি যে বিএনপি দেখিয়েছেন মানে একটা সেকুলার একটা ভাব যেটা যেটা আমরা বিএনপির মধ্যে আগে দেখি নাই এবং একদম সর্বশেষ হচ্ছে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো একচল্লিশ জন জওয়ান ভারতীয় সেনাকে হত্যা করার পর বেশ অনেকদিন ধরে এবং এটা আসলে উপদেষ্টা যে মাহমুদুর রহমান সাহেব বেশ সরাসরি বলেছেন তো এই যে বাংলাদেশের আরেকটা রিসেন্ট যেটা হলিষ্ট আব্দুল রাজাক সাহেব জামাত ইসলামের উনিও বলেছেন জানা বাংলা ভুল ছিল যে ইন্ডিয়ার দল বা কারণ কি এটা কারণ তো আসলে আমাদের স্পষ্টই বুঝা যাওয়া উচিত এখানে যেহেতু একটা ক্ষমতার স্বার্থ এখানে জড়িত সকলের সেটা সেটার দল হোক বা বিরোধী দল হোক এবং মূলধারা যে দলগুলো তারা তারা আদর্শ এবং দেশপ্রেম ইসলাম করবে তারা তাদের লিজু বৃত্তি করবে এটা স্বাভাবিক এখন আমাদের ব্যাপারটা হলো আমাদের আসার জায়গাটা হলো গণসেন্টিমেন্ট এই দেশে কখনো রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু আমরা বড় কিছু আশা করতে পারি না আমাদেরকে গণসেন্টিমেন্টের জায়গায় গিয়ে একটা আমাদেরকে বৈপ্লবিক অবস্থা তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ এবং সামরিক আধিপত্য বিস্তারকারী শক্তিগুলোকে শত্রুগুলোকে তারা কিন্তু চিনতে পেরেছে এই জন্য আমি মনে করি এটা একটা বড় আসার জায়গা তো যদি আমরা জনগণের কাছে যেতে পারি তখন আমরা আমাদের রাজনৈতিক লিডারশিপের চরিত্র তাদের সামনে আমরা উচিত সেক্ষেত্রে ইসলামপন্থীদের ভূমিকাটা সবচেয়ে কাঙ্ক্ষিত ছিল কাম্য ছিল কিন্তু তারাও কিন্তু এই সমস্ত বুঝাপড়ায় তারাও কিন্তু অনেক দুর্বল তারাও কিন্তু এইভাবে কিন্তু সরকারি প্রলোভনে ভয়ভীতির শিকার হয়ে ইমানের দুর্বল জায়গা থেকে তারাও কিন্তু যারা তরুণ প্রজন্ম এবং নানান ভাবে আপনার সোশ্যাল যে এগুলো আছে মাধ্যম গণমাধ্যম ইত্যাদি এগুলোর মাধ্যমে বিভিন্ন সেমিনার সিম্পো মাধ্যমে রাজনৈতিক দল ছাড়াও কিন্তু আমাদের দেশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক শক্তিগুলো রয়েছে একটা গণ বিপ্লবটা আপনি দেখতে পারেন যে বাংলাদেশের পুরো টোটাল রাজনীতিকে কিন্তু যেভাবে প্রভাবিত করলো একদম নির্ভর জায়গা থেকে এই আন্দোলনটা কিন্তু আমরা কিন্তু এটার তরুণরাই এই আন্দোলনটা আমরা সূচনাগর করেছিলাম সুতিকার ছিলাম এই আন্দোলনটা কিন্তু পুরো রাজনীতি প্রভাবিত করছে সেই পারে এবং সেটা মূলধারার রাজনীতি ঢাকার রাজনীতিকে সেটা কিন্তু প্রভাবিত করতে পারে এটা আমি এক্ষেত্রে আমি আশাবাদী আচ্ছা এখন শাহেক একটু ইসলামী রাজনীতির দিকে যাই দেশীয় রাজনীতিতে অনেক কথাবার্তা হইলো মানে অল্প এবং একটা কথা বলি আমি যে আধিপত্য বিষয়টা এগুলো কিন্তু স্বার্থের সাথে জড়িত আচ্ছা আমাদের এদের সাথে কথাবার্তা হয় এদের সাথে কথাবার্তা বলে একটা জিনিস আমাদের কাছে মানে স্পষ্ট যে মানুষ ইসলামে কি আসলে আলাদা কোনো রাজনৈতিক ব্যবস্থা আছে নাকি ইসলামের রাজনীতির বিষয়ে কিছু কিছু অস্তু আছে যেটা যে কোনো আহ পলিটিক্যাল স্ট্রাকচারে ফিট হইতে পারে যেমন গণতন্ত্র রাজতন্ত্র অথবা খেলাফত সবাই এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার না একটু বলতেন যে যেমন গণতন্ত্রের সাথে সদা সরাসরি সংঘাতটা কি ইসলামী রাজনীতি থেকে থাকে আর কি জি জি ইসলামে অবশ্যই আপনার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কিছু প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অর্থাৎ কিছু মূলনীতি তো আছে অবশ্যই এগুলো স্পষ্ট এবং বাস্তব কিছু কাঠামো ব্যবস্থা কিন্তু ইসলাম আছে শুধু সংক্ষিপ্ত মূলনীতি দিয়ে কিন্তু ইসলাম কিন্তু থানত না আহ আপনি কোরআন করিমতো কোরআন করিমের বিভিন্ন বক্তব্য গুলো এবং হাদিসে তার মধ্যে আরো ব্যাখ্যা রয়েছে আর বিশেষ করে সাহাবি অসাদা যে পেয়ে যুগ যেগুলো কিছু মৌলিক কিছু বিস্তারের ব্যবস্থাপনা আছে আমি এখানে একটা আপনাকে দিবো যেমন ধরুন আহাতিত কয়েক খন্ডের খালাফতুল খুলফা আহ এই কিতাবটি তারপরে এইভাবে আল্লাহাম সুলতানী তার শিকার যে যখন কোন একটা ফুলু তৈরি হয় তখন আমরা সেই ফুলুর সাথে আমরা ইসলামকে সম্পৃক্ত করার জন্য উঠে পড়ে আমরা লাগে সেটা বিজ্ঞান নামো হোক রাজনৈতিক ব্যবস্থা নামো হোক অর্থনৈতিক ব্যবস্থা নাম হোক গণতন্ত্রের আগে বিগত শতাব্দীতে আপনি লক্ষ্য করেছেন সত্তরের দশকে ষাটের দশকে দশকে কিন্তু একটা ইসলামিক কমিউনিজমের একটা স্লোগান উঠেছিল এবং আমাদের আমাদের বাংলাদেশে যারা পাকিস্তান আন্দোলনের সময় মুসলিম জাতিদের পক্ষে যারা ছিলেন মানে অনেকে মহিলা ভাষা তারা অনেকেই তারা কিন্তু ইসলামিক তথাপি তো ইসলামিক এই মানে ভুয়া এই যে মতবাদ দ্বারা তারা কিন্তু প্রভাবিত ছিলেন তো এখন দেখুন এখন কিন্তু আজকেও ইসলামিক কমিউনিজমের কথা বলছেন না। ঠিক আমি মনে করি আমি বিশ্বাস রাখি যে এই ফ্লু কমে যাবে গণন্ত্রের এই জোয়ার ঠান্ডা হবে তার এই যে ঢেউ একদিন তবে এখানে একটা জিনিস উচিত আমাদের সেটা হলো গণতন্ত্রের দুটো বিষয় একটা গণতন্ত্রের থিওরি ডেমোক্রেসির থিওরি আর ডেমোক্রেসির প্র্যাকটিস থিওরির জায়গায় তো টোটালি এটাকে আমাকে অস্বীকার করতো তবে এটা সাথে সাংঘর্ষিক আর যেকোনার ইতিহাস আছে লিবারিজমের ইতিহাস আছে উদাহরণ আমাদের ইতিহাস আছে তার এটা সম্পূর্ণ একটা ধর্ম বিদ্বেষী একটা আন্দোলন ছিল যেখানে ধর্মকে একদম রাষ্ট্রঘটার মধ্যে বের করে দিয়ে গির্জার ভিত্তি করা হয়েছে সুতরাং যেমন ধরুন নির্বাচন সরকার গঠন সরকার পরিচালনা বিভিন্ন পদ্ধতি এক্ষেত্রেও আমি মনে করি ইসলামকে তার শাশ্বত যে বিধান রয়েছে সেই অনুযায়ী ইসলাম চলতে পারে এক্ষেত্রে যেহেতু আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বা আধুনিক ব্যবস্থায় বিভিন্ন পদ্ধতি আছে আর ইসলাম তো একটি নিজস্ব বিশ্বাস এবং ব্যবস্থা মূলনীতি এবং বিস্তারিত ব্যবস্থাপত্র পাশাপাশি ইসলাম কিছু বিষয় এমন আছে যেগুলোকে যুগের সাথে সময়ের সাথে তালে ছেড়ে দিয়েছে ডাইনামিক সিস্টেমে এরকম কিছু কিছু বিষয় সমন্বয় হতে পারে যেমন ধরুন যেমন সেটা হতে পারে রূপান্তরিত হতে পারে বা আমল মার হতে পারে যে কোনো হবে একটা দাওয়া দি বিপ্লবের মাধ্যমে যখন একটা পরীক্ষা খেলাম এর আগে কিন্তু এর পরবর্তীতে কিভাবে সেখানে তারপরে জি জি এগুলো হতে পারে এগুলো সেখানে তারা ভোট দিতে পারে সেখানে তারা পাঁচ লোক বা লোক বিশ হাজার হতে পারে পঞ্চাশ হতে পারে যে তারা কিন্তু বিশিষ্ট নাগরিকরা তারা আমি কিন্তু কখনো আবার ওই সংগরিষ্টের রায় মানতে কিন্তু বাধ্য না যেখানে আমাদের জমাতে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দলে কিন্তু গণতন্ত্রের প্র্যাকটিস করে তারা কিন্তু ইসলামের যে আমারতের যে সিস্টেম আমির চাইলে সংখ্যাগরিষ্ঠ মতমতকে তিনি জেনেই করতে পারেন এই বিষয়টা কিন্তু তবে যে সমস্ত স্কলার আপনার সার্বভৌমত্বকে ইসলামের সাথে সমন্বয় করতে চায় এটা সম্পূর্ণ ভ্রান্ত এটা আগে দেওয়া এটা আকিদা বিবর্জিত আহ গণতন্ত্রের সাথে গণতন্ত্রের যে ইসলামাইজেশন করা হচ্ছে একটা তাগুৎ কাঠামোর ভিতরে ইলেকশনে দেওয়ার জন্য বলা হচ্ছে নামে আমানতের নামে বিভিন্ন ভাষায় ইলেকশন আসলে বলা হয় এটা টোটালি আমি মনে করি এটা ইসলামিক শিক্ষার পরিপন্থী একটি কাঠামুকে কে শুদ্ধ না করে কাঠামো না করে একটা উদ্যোগে না গিয়ে একটা সংস্কার মূলক উদ্যোগে না পরিবর্তন না করে একটা তাগুত কাঠামুকে অক্ষুন্ন রেখে তার ভিতর থেকে আপনার ইসলামের পার্টিসিপেশন এটা টোটালি ঠাকিটা বিধ্বংসী আমি মনে করি এটা ইসলামী ইসলামের যে রাষ্ট্র যে মূল চিন্তা তার পরিপন্থী কিন্তু সেক্ষেত্রে আপনার মনে করেন আহ যারা এই ধরনের ইসলামী গণতন্ত্রের চর্চা করেন ওনারা অনেক সময় তুরস্ক তিনশিয়া বা ইরান এই ধরনের দেশগুলো উদাহরণ দেন এবং সফলতার উদাহরণ হিসেবে এই দেশগুলোর কথা বলেন মিশনের কথা বলতেন তবে সেটা এখন বলেন না ডেফিনেটলি সাত বছর সাড়ে সাত বছর আগে তো বলতেন আপনি কি মনে করেন যে আসলে এই যে দেশগুলো এই দেশগুলোকে আসলে মডেল হিসেবে বাংলাদেশের জন্য নেওয়া সারিয়ার আলোকে অথবা বাস্তবতার আলোকে মানে কতটুকু আপনি দেখুন প্রথমে তারা কিন্তু জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো আহ দেখুন ইরানের বিপ্লব আর তুরস্কের গণতর চর্চা কিন্তু এক না ইরানটা ছিল বিপ্লব এখন কিন্তু তারা আবার ইরানের বিপ্লবের কথা বাদ দিয়ে এখন তারা তুরস্কের মডেল এবং পন্তার কথা বলছে এবং তুরস্ক এবং ইরানিয়া ইসলামের পাশাপাশি আবার কিছু সফলতাও আছে বর্তমান তুরস্ক দেখা যাচ্ছে তো আমি মনে করি যে পৃথিবীতে এই সমস্ত এই উদাহরণ ছাড়াও কিন্তু যদিও একটু অনেক মনে করতে পারে আমি আফগানিস্তানের কথা বলতে চাই এখানে এবং আরেকটি এই শতাব্দীর শুরু লগ্নে একদম আসছে জি তো এখানে যেটা এটা আমি একদম রাজনৈতিক বিশ্লেষণ জায়গা থেকে বলছি এটা এমন না যে আমার সাথে আসলে ওই একটা আমার যদি মডারেট পন্থার মধ্যে বিজয় লাভ করতে পারে ইসলাম তো আরো শক্তিশালী ভাবে আফগানিস্তান জাহাজে বিজয় লাভ করছে কিন্তু বাংলাদেশ ইসলাম কখনো জামাত ইসলাম নজর করে সেটাকে কিন্তু নজির হিসেবে তারা কিন্তু এখানে উপস্থাপন করে না এই আপনি দেখুন আপনি একটু দেখেন যে তুরস্কের অবস্থা দেখেন এটাকে তুরস্ক আমাদেরকে কোন একটা মৌলিক জায়গায় নিয়ে যেতে পারছে আমাদেরকে তুরস্ক ইসরা অনেক হয়েছে ইসলামী মূল্যবোধের পশ্চিম তারপরে ইরানকে কখনো আপনি কষ্ট কাল ওটাকে পরিপূর্ণ ইসলামিক ইয়ে বলা যাবে না তারা একটা সিয়াইজম এর তারা সেখানে করেছে। এবং তিনুসিয়া যে আমি খবর আব যে নাজব পার্টির সেখানে এগুলোকে সফল কনসফল বলা যাবে যখন একটি একটি সরকার কায়েম হলে কিন্তু সেটা কিন্তু সরকার নয় সফলতা নয় একটি সরকার কায়েম হয়ে একটি এই রাষ্ট্রকে কতটুকু সফলতা তার প্রান্তে নিয়ে গেছে সেটা আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু দেখতে পাচ্ছি আলটিমেটলি মুসলিম বিশ্বের কিন্তু সেফটি পেয়েছে মুসলিম বিশ্ব কিন্তু সেফ হয়েছে তার রাশিয়ার আগ্রাসন থাকেন আর এখন বর্তমানে আমেরিকা তাদের কাছে পরাজিত হওয়ার মাধ্যমে কিন্তু মুসলিম বিশ্ব এই নিরাপত্তা হচ্ছে আমেরিকার আগ্রাসন থাকেন তো সুদূর প্রসারের একটা একটা ভূমিকা কিন্তু ইয়েতে রয়েছে এবং আপনার তুরস্কের কথা আমি এখানে একটু বলবো যে বাংলাদেশের বাস্তবতা তুরস্কের বাস্তবতা একটু বেশ কম রয়েছে তুরস্কের এক পার্টির সাথে আমার একবার কথা হয়েছিল বেশ কিছুদিন আগে এমনকি গ্রামের মেয়েরা হুজুরদের প্রতি যে তাদের একটা আলমোলামা ইসলাম জানাজা বিয়ে সাদী এই যে একটা সামাজিক ভাবে ইসলামের প্রতি যে মানুষের একটা মোহ মানুষের একটা সম্পর্ক এইরকম একটা ইয়ে কিন্তু শুরু কিন্তু না সেই জন্য বাস্তবতা থাকতে পারে এবং আমার একটা কথা তুরস্কের সেনাবাহিনী অত্যন্ত সেগুলো তারা টোটালি কামাল আধা একদম একদম রেজিম ছিল একটা একদম ইসলাম বিদেশি রেজিম ছিল বাংলাদেশে যেটা আমার অভিজ্ঞতা আমি নিজে কারণ নির্যাতিত রাষ্ট্রকে আমি ফেস করি আইন আদালতকে ফেস করি আমার যতটুকু অভিজ্ঞতা এখানে বাংলাদেশ রাষ্ট্রের যেলামিক ডেমোক্রেসির পথ আমাদেরকে বেছে নিতে হবে বা গণতন্ত্র আমাদের করতে হবে তাই আমি করি গণতন্ত্রের বিকল্প হিসেবে আমি এখানে বলছি সশস্ত্র জেহাদের কথা আমি বলবো গণতন্ত্রের বিকল্প হিসেবে আমরা বৃহত্তর দাওয়ার একটা সংস্কৃতি আমরা চালু করতে পারি দাবাতি বিপ্লবের যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি আমরা ডাইলগ করবো রাষ্ট্রের ব্যক্তির সাথে ডায়লগ করব এবং আমরা আমাদের ইসলামাইজেশনের যে অ্যাপ্রোচ গুলো সেগুলোকে আমরা অ্যাপ্লাই করব আমরা উন্নয়নের ইসলামিক অ্যাপ্রোচ আমরা রাজনীতি ইসলামিক অ্যাপ্রোচ এবং ইসলামাইজেশন অফ এগুলো আমরা সংসদে গিয়ে ক্ষমতার ভাগাভাগি নিতে হবে এটা কোনো জরুরি নয় বিদ্যমান ক্ষমতা কাটার মতে যারা বিরাজমন রয়েছেন তাদের অন্তর্কে আমরা ঠিক করতে পারি তাদের আমরা দাওয়া দিতে পারি এবং বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা তাদের অন্যায়ের বিরুদ্ধে সুচার করতে পারি আমরা আচ্ছা এখন আপনার যে সোশ্যাল ইসলাম বা এই সামাজিক ইসলামের ব্যাপারে আমরা একটু বিস্তারিত জানতে চাই যে একটা হচ্ছে ইসলাম পলিটিক্যাল ইসলামকে কয়েক করা একটা যে মূল্যবোধ বা বিশ্বাসগুলো এগুলো কে আমরা সমাজের শক্তিশালী একটা অবস্থায় দেখতে চাই ইভেন দো হয়তো রাজনৈতিক ইসলামের ক্ষমতা হয়তো আমাদের হাতে নেই এখন একটা প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল ইসলামটা আসলে কি বা এর মধ্যে কি কি পরে আর আমরা আসলে গত কয়েক বছর বলতে মনে করেন হয়তো দশ দশ পনেরো ধরে বাংলাদেশের সোশ্যাল ভ্যালুস এ এখন এটা কিন্তু আগে এতটা ছিল না এটার কারণ হচ্ছে হয়তো গ্লোবাল মিডিয়ার প্লাস রাজনৈতিক একটা এখানে সাপোর্টও আছে এর ফলাফল আমরা দেখতেছি যে আপনার মনে করেন ইন টার্মস অফ কালচার যে কালচারে আমাদের যে মানে মুসলিম কালচারের যে পরিমাণ অসভ্যতা যেটা আসলে আগে আমরা একদম চিন্তা করতাম না সেই জিনিসটা এখন নর্মাল হয়ে গেছে আর টা হচ্ছে আপনার মনে করেন যে মধ্যে আহ স্টুডেন্টদের মধ্যে চর্চা বা নাস্তিকতার চর্চাটা অনেক বেড়ে গেছে এবং খুবই অ্যালার্মিং একটা রেট তাই না এখন এইটাকে আসলে আমরা সোশ্যাল ইসলাম দিয়ে কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি বা এটার মধ্যে আসলে এটা পরে কিনা আপনার পৌরবিজ্ঞানের যে শিক্ষা বা রাষ্ট্র বিজ্ঞানের আমরা স্পষ্ট এটা আমরা দেখি যে একটা কিন্তু সমাজের একটা চূড়ান্ত রূপ হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র কিন্তু কখনো সমাজকে সমাজ বাদ দিয়ে কিন্তু রাষ্ট্র রাষ্ট্র কল্পনা করা যেতে পারে না সেটা একদম মেরেস্টল থেকে শুরু করে এই পর্যন্ত বিজ্ঞানীরা যেটা বিশ্লেষণ করে আসছেন এটা একটা ন্যাচারাল ব্যাপার এটা সামাজিক ভাবে ইসলামকে একটা পরিপূর্ণ সেফটির জায়গায় না নিয়ে বা ইসলামকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত না করে আমরা কিন্তু সমাজ কিন্তু আমরা ওই রাজনীতি শুরু করেছি বাংলাদেশে আমাদের ইসলামপন্থী যারা রয়েছেন তাদের মধ্যে যারা অনেক ব্যক্তি নাকি আমি বড় ব্যক্তি ছিলেন এবং স্কলার তারা কিন্তু আপনার রাজনৈতিকভাবে ইসলামকে নিয়ে সক্রিয় হওয়ার আগে তারা বলেছেন যে আগে সামাজিক ইসলামকে নিয়ে সক্রিয় হওয়ার বিষয়টাকে তারা চূড়ান্ত করতে বলেছিলেন তো এটা তো একদম স্বাভাবিক একটা ধাপ এবং ক্ষেত্রে আমি একটা কথা বলছি যে সামাজিক ইসলাম সামাজিক ইসলাম এবং আন্তর্জাতিক রিপোর্ট গুলোতে কয়েকদিন আগে বিবিসি রিপোর্ট পেশ করেছে সামাজিক ভাবে ইসলাম একটি বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠিত এবং সামাজিক ইসলাম কিন্তু রাজনৈতিক কিন্তু প্রভাবিত করছে একটা হচ্ছে কি রাজনীতি আমরা সরাসরি করবো নাকি করবো সামাজিক জায়গা থেকে কিন্তু আমরা প্রভাবিত করতে পারি সেখানে যেটা আমরা যেমন ধরুন হেফাজুল ইসলাম চিহ্ন আমাদের জন্য অরাজনীতির কিন্তু এটা বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিকে অনেকটা নিয়ন্ত্রণ করছে যেভাবে সেকুলাররা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আমাদের সংস্কৃতি নিয়ন্ত্রণ করছিল ওই জায়গায় তারা কিছুটা করতে পারছে আমি তো আগে বলছিলাম একটু কম আবার তাদের সাংগঠনিক শৃঙ্খলা কম হওয়ার কারণে তারা কিন্তু হয়তো এইভাবে ভূমিকা রাখতে পারছে না না হয় যদি এই দলটিতে সংগঠনটিতে বা এই জাতীয় সামাজিক ইসলামিক শক্তি ইসলামিক শক্তির যে সংগঠনগুলো রয়েছে ওখানে যদি বুদ্ধিভিত্তিক চর্চা হয় এবং সেখানে শক্তিশালী লিডারশিপ তৈরি হয় এবং সেখানে যদি আপনার সাংগঠনিক ধারা ফিরে আসে তাহলে সামাজিক জায়গা থেকেও কিন্তু রাষ্ট্রকে কিন্তু পরিবর্তন করা যাবে রাষ্ট্রকে প্রভাবিত করা যাবে তো আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত বিগত আমাদের যে ব্যর্থতা গুলো দশকের দশকের সফলতা অনেক কম পেয়েছিটাকে আমরা আমরা আর একটি কথা হলো আমাদের রাজনীতি করছে কিন্তু মধ্যবিত্ত সমাজ মধ্যবিত্ত সমাজের তারা সরকারি দল বিরোধী দল ইসলাম বন্ধুদের মধ্যে কিন্তু মনে করো মধ্যবিত্ত সমাজ গড়ে উঠেনি ইসলামটা ইসলাম বন্ধুদের অনেকটা অনেকাংশে তারা কিন্তু নিম্নবিত্তের মধ্যেই তারা সে অবদ্ধ বা উচ্চবিত্ত মধ্যবিত্ত তারা তাদের স্বার্থে কখনো ব্যবহার করে থাকে সেই জন্য সামাজিক ইসলামকে চর্চা করার ক্ষেত্রে এবং সামাজিক ইসলামের মাধ্যমে এই রাজনৈতিক করার এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে অধিক পরিমাণে অধিক পরিমাণে আমাদেরকে মধ্যবিত্ত সোসাইটিকে আহ ইসলামের সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে সেখানে সরকার সেনাবাহিনী এবং ব্যবসায়ী রাজনীতিবিদ সরকারি দল বিরোধী দল এদের কিন্তু আমাদের ইসলামিক দাবার সাথে রাজনৈতিক ভাবে না সামাজিক ভাবে তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করা চাই মধ্যবিত্ত সমাজকে তাহলে হবে কি মধ্যবিত্ত সমাজের যে জাহিলিত সমাজ হবে তখন এই তারাই কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াবে একটা মধ্যবিত্ত সমাজ মধ্যবিত্ত সমাজের বিরুদ্ধে তখন দাঁড়াবে কথা বলবে তখন আমাদের কাজগুলো কিন্তু অনেক সফল হবে এইভাবে অর্থনৈতিক শ্রেণীর যে ওই দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তা করা উচিত সামাজিক যে কারগুজারিগুলো করেছি তারপরে আপনার নাম শুনেছেন রাশিয়ার যে দাগিস্তান এবং আমি একবার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম জেলিম খানবাহন প্রেসিডেন্ট স্বাধীন মুসলিম রাষ্ট্রিত হয়েছিলিমিনের তাদের যে ভোটের যে হার সবগুলো দেখা যাচ্ছে যে আপনার প্রান্তিক জনগোষ্ঠীর ভোটে কিন্তু বেশি যেমন ধরুন তুরস্কে কিন্তু আঙ্কার এবং ইস্তাম্বুলে কিন্তু ইসলাম ভোট কম ভুলগুলো কিন্তু গ্রামীণ পর্যায়ে কিন্তু তার ভোটাররা কিন্তু বেশি সমর্থকরা বেশি এটা কিন্তু সর্বত্র কিন্তু দেখতে পাচ্ছি জাগরণ হোক রাজনৈতিক জাগরণ হোক সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা সোশাল পাওয়ার সোশাল শক্তি এবং ভারতবর্ষের দুইশো বছর যে সংগ্রামের ইতিহাস ওখানে কিন্তু যারা দিল্লিতে বা বসবাস তারা কিন্তু অনেকটা আবস উচ্চবিত্ত সমাজের কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু তাদের মধ্যে একটা ছিল এটাই রাষ্ট্রবিজ্ঞানের বাস্তবতা এখন কথা হচ্ছে আমরা সামাজিকভাবে ফাংশন করার পদ্ধতি গুলো আমরা কিভাবে করতে পারি যেমন ধরুন মাদাসা একটি সামাজিক শক্তি মসজিদ একটা সামাজিক শক্তি ওয়াজ একটা সামাজিক শক্তি এটাকে আরো কিভাবে বুদ্ধিবৃত্তি করা যেতে পারে আরো কিভাবে এটাকে আমাদের চিন্তা করতে হবে এটা কোনো বিকল্প নেই বলে আমি মনে আবি আপনাকে ব্যাপারে কথা বলতে দেখেছি ফেসবুকে এবং তার পদ্ধতি বাংলাদেশের জন্য আমি আপনার মাধ্যমে আমাদের যা রয়েছে সবাইকে অনুরোধ করবো আহ মুজা সানী রয়েছেন বিশেষ করে অনেকে লিখছেন জীবনী তার মধ্যে সংগ্রামী সাধকদের জীবনী আবুল হাসান আল নদী রহমানের সাথে খুবই এটা সামঞ্জস্যশীল মসজিদ আল ফাসানি নিঃসন্দেহে একজন বড় বিপ্লবী ব্যক্তি ছিলেন এবং বড় আলেম ছিলেন বড় ইমা ব্যক্তি ছিলেন ওই সময় কিন্তু উনি ছাড়াও কিন্তু অনেক আলম ছিলেন আপন ওদের ছিলেন আরও অনেকে ছিলেন এবং সেখানে কিছু ভ্রান্ত সুবিবাদে আলমও ছিল অনেক বেশি ছিলেন তারা মূল্ সম্পৃক্ত ছিল ভন্ড ব্যক্তি ছিল রাজ দরবার মোল্লা ছিল রাজ দরবারের বাইরেও কিন্তু কিছু আবার হরকারি আলম ছিলেন কিন্তু তারা সংগ্রামিক ছিলেন না বৈশিষ্ট্য ছিল তিনি তো ভ্রান্ত সুবিবাদকে তিনি বিশ্বাস করতেন না তিনি রাজ দরবারি মোল্লা ছিলেন না আবার তিনি একদম একাগ্র চিত্তে একাকে বসে থাকা সেরকম আহলে হক আলেম যিনি রাজনীতি ফাংশন করেন নাই বা রাজনীতির কোন ভূমিকা রাখতে যিনি প্রস্তুত ছিলেন এরকমও ছিলেন না ছিলেন তিনি একজন হকানি আলম ছিলেন তিনি আকবর সহ মোগল রাজাদের যে যুগ ছিল যেটাকে আমরা ভারতবর্ষের একদম ইসলামের সৌর্যগের যে যুগ বলে আসলে কথাটা ভুল আর বর্তমানে যেভাবে আমরা করতেছি আমাদের জন্য সুফিবাদ ইসলাম তারা বলে হুহ কিন্তু সুফিবাদ কিন্তু ইরান থেকে এসেছে ইরান থেকে সেটা প্রমোট হয়ে প্রমোট হয়েছে রাজদর বাড়ি এবং রাজতন্ত্রের মাধ্যমে অর্থাৎ এখানে সময় কম টোটাল বর্তমান চেষ্টা করতেছে ঠিক তখন কিন্তু একবার দিলারাহি একটা এজেন্ডা ছিল আমি সর্বশেষ এখানে সর্বশেষ এটা হাসানের পদ্মকে এখানে যেটা বলবো সেটা হলো আহ ছিল জঙ্গলে গিয়ে জিকির করা এবং সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক দায় দায়িত্ব ইসলামী দাবার যে বৃহত্তর যে দায়িত্ব এটাকে এড়িয়ে একটা ব্যক্তিগত প্রেকটিসে চলে যাবো এবং সেটা একদম জনশূন্য এলাকায় আধ্যাত্মিকতা রাষ্ট্রের বিরুদ্ধে উযুদ্ধ ঘোষণা করবে একদম সরাসরি নিয়ে উনার সঙ্গীতের কে নিয়ে নিয়ে উনি একটা রাষ্ট্রের সাথে একটা সরাসরি একটা সশস্ত্র টাইপের এরপর একটা তিনি লিপ্ত হয়ে যাবেন এটা ছিল সেকেন্ড অপশন তো এই দুটি অপশনকে তিনি গ্রহণ করেননি তিনি একদম সমাজ বিচ্ছিন্ন আধ্যাত্মিক যাপন। এই অপশনটা তিনি গ্রহণ করেননি আবার সশস্ত্র সংঘাত ডাইরেক্ট অপ্রস্ত অবস্থায় ওইটা তিনি গ্রহণ করেননি তিনি বরং তৃতীয় একটা অপশনকে তিনি গ্রহণ করেছেন তৃতীয় অপশনটা ছিল এই রাষ্ট্রের সাথে সরাসরি এই দাওয়া নিয়ে উপস্থিত হওয়া এবং তাদেরকে ওইভাবে ফেস করা তিনি গ্রেফতার হয়েছিলেন তারা সবাইকে আমাদের মোলার আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখার অনুসম তারা ব্যবহার হোক এটা সবাই চায় এটা বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় ধর্মকে ব্যবহার করা হয়ে থাকে সে তখনও চেয়েছিল যে রাজ দরবার মোল্লাশি ব্যবহার হোক ওই জায়গায় তিনি নিজেকে এড়িয়ে রেখে থেকে তার দাওয়া সফল হয়েছে এবং একটা বিভক্তি তাদের মধ্যে এসেছিল রাজ দরবারের বেশ কিছু যারা প্রিন্স তারা কিন্তু ওনার করেছে পরবর্তী শাহজাহ শাহজাহান ছেলে এবং অন্যান্যদের মধ্যে তার একটা প্রতিফলন দেখা যায় এবং ভারতবর্ষে মুঘল আমলের সবচেয়ে ইসলামের জামানা সেটা হলো বাদশাহ আলমগীরের যে পঞ্চাশ বছরের যে শাসন এটা সম্পূর্ণই সে বজলির ইয়ে স্বরূপ আপনার ওনার সংগ্রামের ইয়ে স্বরূপ এবং তাদের পরিবার এবং তার ধারাবাহিকতায় কিন্তু ওয়াহি আন্দোলন এইভাবে কিন্তু রাষ্ট্রকে ফেস করছেন তা আমি এখানে যেটা বলবো আমার একটা দাওয়ার বড় দাবি হলো বৈশিষ্ট্য হলো বা আমার আমার বক্তব্যের একটা বড় অংশ হলো সোশ্যাল ইসলাম সোশ্যাল সোশ্যাল দাওয়া সোশ্যাল জায়গা থেকে এবং এই সোশ্যাল সোশ্যাল দাবাটা শুধু জনগণকে ফাংশন করবে না জনগণকে কিন্তু মোবিলাইজেশন করবে না সেটা সরাসরি রাষ্ট্রকে কিন্তু কি করবে ইয়ে করবে রাষ্ট্রকে সেটা ফেস করবে রাষ্ট্রের সাথে কথা বলবে ডাইলগ করবে এটা খুব শক্তি নিয়ে সেটা এই প্রজ্ঞার সাথে এবং সাথে তো আমার যেটা আমি মুজুদ্দ আলফাসানের জীবন সম্পর্কে ইন্টারনেটে ঘাটাঘাটি করার চেষ্টা করছি খুব বেশি ইনফরমেশন পাইনি আমার মনে একটা প্রশ্ন আসছিল সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে ইংরেজদের শাসন আসা রাখ পর্যন্ত বাংলাদেশ একটা ইসলামিক ইনফ্লুয়েস করা বা তাদেরকে নাসিহাত করার ব্যাপারে বেশি জোর দিতেন রাদার দিন তারা বিদ্রোহ করতে চাইতেন না কারণ স্বাভাবিক বিদ্রোহ করতে গেলে হয়তো দেখা যাবে আহ ক্ষতি বেশি হচ্ছে আর অল ওভার তাদের একটা ইসলামিক একটা স্ট্রাকচারের মধ্যে তাদের তখন রাষ্ট্রটা ফাংশনিং করত এখন আমি আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো তখনকার সময়ের সাথে এখনকার সময় একটা বড় পার্থক্য হচ্ছে যে তখন কিন্তু আপনার মনে করেন মুঘল আমলের চেয়ারে বসে আছে বা ঢাকার যে বসে আছে তাই কিন্তু ইংল্যান্ড থেকে বা আমেরিকা থেকে আসলে ইনফ্লুয়েস করতেছে না এখানে মুসলিমদের মধ্যে ইন্টারনাল প্রবলেম ছিল কিন্তু এক্সটার্নাল যে একটা প্রভাব এটা কিন্তু এখন আমরা দেখতেছি যেটা হচ্ছে আপনার সাম্রাজ্যবাদের যুগের পর সাম্রাজ্যবাদীরা চলে গেছে কিন্তু তারা তাদের আন্তর্জাতিক যে নেটওয়ার্ক এটা দিয়ে কিন্তু তারা এখন আমেরিকায় বসে ঢাকার এখন আছে যেটা তখন ছিল না প্লাস মনে করেন আপনি যেটা একটু একটু আগে একটু করে ভেঙে বলি যে আফগানিস্তানের সাথে টার্কির পার্থক্যটা কোথায় আমার মত হচ্ছে আফগানিস্তানের যারা যুদ্ধ করতেছে তারা স্বাধীন তারা কিন্তু আমেরিকার সাথে যখন বসতেছে তারা কিন্তু স্বাধীন একটা শক্তি হিসাবে বসতেছে হয়তো তাদের এখনো ওই রকম মানে চাকচিক দেখেন সে কিন্তু নেটো কে খুশি রাখতে হচ্ছে ইসরে কে খুশি রাখতে হচ্ছে অমুক খুশি রাখতে হচ্ছে সে কিন্তু ট্রুলি আসলে ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারে না তাকে আরো অনেক কিছু মানে অনেক অধীনে আমি বললাম সেই আমি বলতেছি মনে করেন তখনকার মুঘল আমার শাসক যারা ছিলেন আকবর মেবি সে দিন ইলাহি করছে মানে মুরতাদ হয়ে গেছে বা হোয়াট কিন্তু সে স্বাধীন ছিল মানে তার উপরে কিন্তু কেউ ছড়ি ঘুরতে পারতো না কিন্তু এখনকার শাসক যারা আছে বাংলাদেশে তারা কিন্তু সেই বহু দিন ধরেই এই যে গ্লোবাল যেই পাওয়ার যেটা যে পড়াশক্তিদের অধীনে আসলে তাদের মন রক্ষা করে চলতে বাধ্য হচ্ছে তো এই যে দুইটা পার্থক্য শাসকদের অধীনস্থতা এবং যে আমাদের যে গ্লোবালাইজেশন যে একটা নেটওয়ার্কের অধীনে আমরা আসি এই অবস্থাকে আপনি মনে করেন যে মুজাদিদ আলফেসানের যেই প্রসেসটা বা যে মেথডটা ছিল এটা এখনো কার্যকর হতে পারে আমি একটু একটু দ্বিমত করবো আলফে সাহানির মসজিদ আলফে সাহানি ওই সময় যে শক্তির সাথে তিনি মোকাবেলা করছিলেন এই ওই শক্তিকে যেটা আপনি বলছেন যে তারা ইন্ডিভিজুয়ালি তাদের মধ্যে একটু দুর্বলতা ছিল এবং ইসলাম প্রশ্ন ছিল এবং তারা বাহির সাম্রাজ্যবাহী নিজস্ব দুর্বলতা ছিল ব্যাপারটা আসলে কিন্তু এরকম নয় ব্যাপারটা হল তারা কিন্তু মারাত্মক ভাবে কিন্তু তারা ইসলামের দৃষ্টি তারা ক্ষতিগ্রস্ত ছিলেন মোগল আমলের বেশিরভাগ শাসকরা কিন্তু এটা ফাঁসে ছিল আমি একটু দূরে যাতে যাচ্ছি এই জন্য ভারতবর্ষে কিন্তু যে ইসলামের আবির্ভাব ঘটে বা উত্থান ঘটে ইসলামের যখন ভারতবর্ষে যে ইসলামটা আসে সেটা কিন্তু ইসলাম একটা একটা ইসলাম কিন্তু ভারতে আসে এটা খুবই তার প্রতিষ্ঠার কাঠামোতে সেটা দুর্বল হয়ে কিন্তু এখানে আসে যে কারণে মোগলটা কিন্তু ইন্টারনাল দুর্বলতা ছিল তা না মোগলটা অনেকটা পর্যায়ে ছিল প্রচন্ড তারা কিন্তু এই একটা বিকৃত প্রচন্ড একটা বিকৃত ধর্ম ছিল বাংলাদেশে আলহামদুল্লাহ কিন্তু ইসলাম কিন্তু বিকৃত নয় কিন্তু বাংলাদেশে তো ওই সময় ওই সময় চ্যালেঞ্জটা আরো গভীর ছিল তার তখন সুহিবাদের সুহিবাদ তারপর শিয়াবাদ তারপর আপনার হিন্দুত্ব হিন্দুত্বের সাথে ইসলামের যে বিতুষ্ক্রিয়া এটার এত জঘন্যতম ভারতের একটা সাংস্কৃতিক চ্যালেঞ্জ ছিল এটা কেজে ওটা এত সহজ ছিল না এটা একটা বড় ভয়ঙ্কর ছিল এই যে গভীর ছিল তখন হয়তো হ্যাঁ মোগল সরকার মোগল রেজিম তখন অবশ্যই ইয়ে প্রভাবিত ছিল না আপনার বই শক্তি ছিল না এরকম কিন্তু তাদের বিশেষ ছিল খুব তারা বিকৃত ইসলামের অধিকারী তো এই কিন্তু আমরা আশা করি যে বর্তমান আমরা উদাহরণ নিয়ে আসতেছি আলফাস আলির যেহেতু এটা আমাদের সমকালীন উদাহরণ এবং ভারতবর্ষের আমাদের আরো গভীরে গিয়ে যেটা আমাদের দন সমস্ত কথার মূল কথা যেটা আমার সেটা হলো সিরত রসুল সালাম যেভাবে এই পুরোপুরি তার চেতনাটা কিন্তু আমাদের জন্য অনুকরণীয় তিনি মাইল স্টনে তিনি মাইল স্ট্রে যে ছবি আমাদেরকে দিয়েছেন অর্থাৎ আপনার সমাজম রাষ্ট্রকে আমরা কেউ দেখছি আমরা সমাজ রাষ্ট্র কিন্তু আমরা হাফ ইসলামিক আমাদেরকে এই জাহিলিয় কাঠামোর সাথে আমাদেরকে একটা ডাইলগে যেতে হবে রসুল্লাহ যেটা করেছেন করে সেখান থেকে আমাদেরকে একটা বিভক্তি তৈরি করে আবু জাহেলটা আসবে না কিন্তু হয়ে আসবেন তখন জাহিদার সমাজ জাহেদর সমাজের বিরুদ্ধে কিন্তু তারা সংগ্রাম করবে আসবে আমাদেরকে কাজ সূচনা করা উচিত সমস্যাটা হচ্ছে আমরা দেশটাকে ইসলামিক বা মুসলিম দেশ হিসেবে গণ্য করছি ওখানে সমস্যাটা হচ্ছে আর তৃতীয় কথা হলো যেটা আপনি বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা এটা ছিলাম একমত আপনি যেটা বলছেন বর্তমানে তো এই আমাদের যে ইসলাম পর্যায়ে পর্যায়ে সাংস্কৃতিক পর্যায়ে অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য যে চ্যালেঞ্জটা হয়তো মুজিদ আল হাসানের ছিল না উনি ওনার ইন্টার্নাল ভারতবর্ষ শুধু সংগ্রাম করেছেন এটা ক্ষেত্রে আমাদের এটা হলো আমাদের এখানে কাজ কি ভাগ করতে হবে একটা হচ্ছে আমাদের এই দেশীয় বা দেশীয় বাস্তবতা দেশ নেই যেটাকে আমরা বলতে পারি আমাদেরকে দুটো কাজের মধ্যে একটা সমন্বয় রাখতে হবে আমাদেরকে এট এ টাইম আমাদেরকে আমাদের আভ্যন্তরীণ দেশীয় সংস্কার কাজ চালাতে হবে এবং আন্তর্জাতিকভাবে গ্লোবালি আমাদের সংগ্রামী এবং যদি আমরা একদম আমাদের দেশীয় আন্তর্জাতিক গ্লোবাল এবং রিজনাল দুই জায়গা থেকে আমরা আমাদের প্রতিরোধ খেলা করি গ্লোবালি আমরা আমাদের যে সমস্ত জায়গায় প্রতিরোধ হচ্ছে এইভাবে খেলা আর যেটা যেহেতু এটা দ্বারা সামাজিক শক্তি যে খুব বেশি আমাদেরকে ইয়ে করতে পারবো তা না এখন তো আসলে সাথে রাষ্ট্রশক্তির সাথে একটা দূরত্ব থাকার কারণে আহ সেটা রাজনৈতিক ভাবে কিন্তু আমরা ক্ষমতার পার্টিসিপেশনে একটা মেরুকরণ আমরা কখন আমরা একদম থেকে তৎক্ষণাৎ করে চিন্তা না করে আহ রাষ্ট্রের বর্তমান যে অবস্থা আসলে এটার জন্য তো যারা ক্ষমতা যারা বর্তমান সমাজীন তারা দায়ী একটা কাঠামো যুগ যুগ চলে আসছে সুতরাং ওই জায়গায় তাদের একটা ডায়লগ বৈপ্লবিক ডায়লগ যদি হয় এখানে এবং সেটা খুবই এটা পরিকল্পিত এবং খুব স্বচ্ছ হয় আন্তর্জাতিক সমাজ শক্তিগুলো তখন দেখবে ইসলাম যদি সোশ্যালি সোশ্যাল এবং পলিটিক্যাল যদি একটা শক্তির জায়গায় চলে যায় তখন তারা কিন্তু ওই সাথে সাথে করতে বাধ্য হবে যেখানে আন্তর্জাতিক শক্তিগুলো তালেবানদের মতো একটা ইসলামকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে অবশ্যই সামাজিক শক্তি তাদের সাথে বোঝাপড়া বসতে বাধ্য হবে তো এবং আমাদের দেশের যে সংগ্রাম দাবাদি সংগ্রাম যেটা সেটা অবশ্যই গ্লোবাল যে সাম্রাজ্য শক্তি জানা এরা তো শুধু একা না মুসলিম উম্মা হিসেবে তখন তারা আমাদেরকে ফেস করবে আমরা উম্মার জায়গা থেকে তাদেরকে ফেস করবো আশা করি এগুলো পরিকল্পনা ব্যাপার এগুলো আসলে আমাদেরকে আগে চিহ্নিত করতে আমাদের কাজের চিন্তা পদ্ধতিটা কি হবে মেথড কি হবে বাকি তার বাস্তবায়নের যে যখন আমরা মুখোমুখি হবো তখন কিন্তু অনেকগুলো বিষয় সামনে আসবে এখন তো আমাদের মেথড এর মধ্যে ভুল হয়ে যাচ্ছে আমরা আসলে চিন্তা কি করবো সেটাই পাচ্ছি না আমরা সমাজকে জাহিল বলতে রাজি নেই কাঠামোটাকে তাগুদ বলতে রাজি নাই আমরা ঠিক আছে এবং গণতন্ত্রের বাইরে চিন্তা করতে আমরা এখানে একটা এখানে সাইকোলজি কাজ করে আপনি যেটা বললেন যে সরকারি স্ট্রাকচার কেগুত দেওয়া আমার মনে হয় এখানে সবাই বিষয়টাকে এভাবে দেখে যে তাগুত বললে আমাকে এখন এখনই বিদ্রোহ করতে হবে আমাকে নিয়ে আমরা তো ঠিক আছি ভালোই আছি ইসলাম ইসলাম তো আছে আমাদের সাথে এরকম জি হ্যাঁ এই বিষয়টা ক্লিয়ার করা দরকার আমাদেরকে একটা বর্তমান জাহিনীর সমাজকে একটা মেসেজ দিতে হবে আমাদেরকে এই মেসেজ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না হলে কিন্তু আমাদের এই কথাগুলো কিন্তু একটা রাষ্ট্র এটাকে এবং জাহালির সমাজ আমি বলবো তারা জন্য সব পাবেনটা ভিন্ন বিষয় কিন্তু মেথড ভিন্ন বিষয় আপনার নিয়োগটা ভালো হলে চলবে না আপনার পদ্ধতিটাও ঠিক হতে হবে যেমন ধরুন আকিদার প্রশ্ন যখন আসে যখন আমরা জাহালি বলি তাগুদ বলি সাথে সাথে কিছু জেহাদি ভাইটা মনে করেন তারা বোমা চার্জ করছিল তারা ইয়ে করছিল তা এটা অনেকেই নামে কিন্তু কিছুটা হয়েছে যদি সেটা আংশিক মিডিয়া সেটাকে অনেক তাল তালবাড়িয়ে দেখিয়েছে আমাদেরকে বুঝাতে হবে যে আমরা যে আমরা সিস্টেম কে আমরা তাগুত বলছি আমরা একদম কাঠামুখে আমরা জাহিলিয়া আমরা কোন ব্যক্তি বা গোষ্ঠীকে নয় এবং জাহিলিয়া আকিদের ভাষা আর এই ভাষা বলে আমরা কোন এর দিকে যাচ্ছি না আমরা কোন থাক আমি যেটা বলে থাকি যে বর্তমান সময়টা এমন সময় যে একদিকে আমাদের আপোষ করার সুযোগ নেই নো টলারেন্সি আবার এটা এমন নয় আমাদেরকে এই মুহূর্তে একদম আমরা মনে হয় শেষ থেকে চলে আসছি আর এখানে যায় নাকি যদি আর কিছু প্রশ্ন ছিল কিন্তু এই পয়েন্টে যাওয়ার দরকার নাই আজকে জি জি সম্পর্কে আমি আমার বক্তব্য সম্মতি হয় জি আহ এক্ষেত্রে আমার সংক্ষিপ্ত বক্তব্য হলো যে বাংলাদেশ জামাত ইসলামী এর কিছু নেতৃবৃন্দের যে থেকে খবর আসছে এবং তারা তারা বলছেন এবং ইসলামকে রাষ্ট্র কাঠামো হিসেবে উপস্থাপন না করে এই সাম্য মানবিক মর্যাদা গণতন্ত্র এই জায়গা থেকে আমাদের যে জায়গা থেকে আমাদের অনেক করতে হবে এই কথাগুলো আসছে টোটালি অর্থাৎ তারা তারা ইসলামিক রাষ্ট্রপ্রজেক্ট থেকে তারা কিন্তু সরে আসছে তার সাক্ষাৎকার বলছে তো এটা আমি যে করতে তারা শিকার হলো এই করুণ পরিস্থিতির জন্য আমি মনে করি তাদের মেথর পদ্ধতি দায়ী সেটা হলো গণতন্ত্রের মাধ্যমে তারা কিন্তু একটা রাজনৈতিক ক্ষমতার তারা কিন্তু তাদের ইয়ে প্র্যাকটিস করেছিলেন তাদেরকে আমরা বলবো যে তারা হাসপাতাল এত কিছু এবং তারা প্রত্যেকটা করবে তারা শিক্ষা দিতে তোমরা কেরিয়ার গ্রহণ করো এরপরে তারা আবার কোন ধরনের মডেলটি তারা থাকছে আমি আমি তাদেরকে বলবো যে তারা এই সমস্ত চিন্তা দিয়ে তারা বড় সহজ সরল যে আমরা এতক্ষণ বলছিলাম এই সমস্ত মেসেজ গুলো বক্তব্য গুলো আমি তাদের উদ্দেশ্যে নিবে তারা যেন যে যে চেতনা এবং আপনার এই যে যে ওই থেকে তারা অরাজনৈতিক ভাষায় অরাজনৈতিক জায়গা থেকে প্রয়োজন তারা নামটাও তারা সংগ্রহের নামও তারা পরিবর্তন করতে পারে নাম পরিবর্তন করে তাদেরকে মডারেট না হয়ে কারণ নাম ট্রাম পরিবর্তন করে প্রয়োজনে তারা আরো দাবাতি হওয়া উচিত দাবাতি ভাষাতে কাজ করলে তখন তারা আমি সে শুধু এতটুকু আপাততাম আরকি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে কষ্ট দিয়ে দিলাম আমি কথাবার্তা মধ্যে আমার এখানে আসলে তেমন কোন ছিল কিনা জানি না আমি অনেক বড় জায়গা এটা গতানুগতিক ট্রেডিশনাল ইসলামিক প্রাকটিস থেকে আমরা টোটালি আজকে সাক্ষাৎকার দাওয়া দিচ্ছি এটা অনেক কাজ করতে হবে এখানে হ্যাঁ অবশ্যই থাকবেন আমাদের পডকাস্ট শুনবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আবার আসবো আমরা ওকে সালাম আলাইকুম